প্রতিদিন তুমি দাঁড়োন আপনি কি করছেন এই লড়াইটা রোজ হতো আছে এই হেলথি কম্পিটিশন না হলে কোন একটা গ্রো করেন ভীষণ <laughs> <and>, <that's coughs> <laughs> সে যদি একটা ভালো রাইভেল তাহলে ওর রেঞ্জ অসাধারণ যে কোনো রোলের ছোটখাটো রোল হয় কি করতে পারে ও না ওই তিতাসে নদীর নামে ওই একটা চরিত্র একটা একেবারে মানে কোথায় নিয়ে চলে যায় এইরকম ক্ষমতা আমি কোন অভিনেতার কারণে। আমাদের দেশে এখনো যখন মঞ্চে হয় তখন हम इन रोकें तो प्रफेशन थिएटर लर्ड क्लैर रोल करते तो सोजा बांगला बोल से प्रचंड एक बोझाते मैं शिल्ला आनी कि ओ भाषा बोलें तेजी কিন্তু আমি দেখলাম আমি যে জন্য এই পয়েন্টটা বলতে চাচ্ছি যে দর্শককে সবসময় দোষ দেওয়া হয় যে না বা দর্শক নেবে না মিক্স আমি যখন এটা করলাম সত্তর সালে তখন মানে আমার আমি এতটুকু করতে যে ভয়টা হয়েছে যে আমি চ্যালেঞ্জ নিয়ে ঠিক এটা করতে সেই চ্যালেঞ্জ নিয়ে এটা গ্রুপ থিয়েটারের দর্শক না একেবারে এটাই হলো প্লাস পয়েন্ট এটা আমার আরেকটা অভিজ্ঞতা হয়েছিল তারপরে যারা যারা আমার বিরোধিতা করেছিল আনন্দবাজারের মতো কাগজে মৃত্যু বাদ হয়েছিল আর একটা আগের খানটা বলে ফেলেছিল মাঝে মাঝে নাটক করতে গিয়ে ভীষণ নানা রকম ইয়ে প্রতিবন্ধকতার মধ্যে একটা থেকে বড় ফ্রাস্ট্রেটিং ফ্যাক্টর হচ্ছে দর্শক দর্শক আমাদের দেশে এবং কলকাতায় বলছি এখনো তৈরি হয়নি আমি জানি না সবাই বলে সারা প্রথমাই সেই দর্শক অডিয়েন্স হেডলেস সেই ধরনের আমার কিন্তু এখনো ধারণা যে আমার দেশে দর্শক না আমি যখন কোনো ভালো কিছু করি সেটা যদি অ্যাকসেপ্টেড না সেটা যদি না নেয় এবং উল্টে যখন আমার যেটা খুব মোটা দাগের ব্যাপার সেইটাকে খুব ভালো বললো ওইটা টাচ করলো না তখন প্রতি মনে হয় যে কেন এখন পুরো থিয়েটারের ব্যাপারে কাদের জন্য করছি একটা বিরাট যেটা আমরা ভাবি না এটা নিয়ে কোনো আলোচনা হয় বিরাট কাদের জন্য আর চাইছেন যে কমন লোক কমন দর্শক সে তাকে বুঝবে একসেপ্ট করবে কি করে না কমন দর্শক আমি উনি যে জিটি থেকে একটা জিনিসটা যেটা করতে চাই আমি বলছি আমি বলছি না যে কমার্শিয়াল হচ্ছে না তা না হচ্ছে যারা দেখছে তারাও বুঝতে পারছে তারাও যাদের জন্য আমি হয়তো আমি বন্ধু দেখা করলাম রবীন্দ্র সদন দর্শক ভেবে সেখানেও যখন না। তখন যে জন্য আমার আজকে হচ্ছে আমার এসেছি সেটা বহুদিন পরে পলের সঙ্গে একমত যে কলকাতায় উচিত না দুটো কারণে দর্শক নেই অভিনেতা নেই আম যে জন্য আর আমি রেস্ট আর করতে গেলে হয়তো ব্রেস প্রসঙ্গ সঙ্গে আসতে চায়নি তিনি নেব করতে গেলে হয়তো চীনের রাস্তায় যেতে হবে চীন করেছে তারা বলে আমাদের দর্শক যে ভাষা বোঝে যে মিডিয়াম বোঝে আমরা তাতে তাতে যদি ব্রেস্ট না হয় ব্রেস্ট বিরুদ্ধ হয় मिथे क्रेस निजे चाहत प्रेस तो कर আমার নিয়ে তারা মডেলাইজ করছে বরঞ্চ উল্টো পাল্টা ব্রেস্ট প্রোডাকশন বলে उदाहरण दीखने मन है सी तथाथित सभ्यता छिड़े मुखोश खिड़े दिए আজ একটা ব্যাপার আছে ওদের দেশে একটা মস্তো যায় মানে আমাদের যেটা পরম্পরা আছে সেটাতে বর্জিত হয়ে যাবে একসঙ্গে বলতেন যে ওদের দেশে টপলেস মস্ত বড় নতুন জিনিস আমাদের দেশে তো অর্ধেক মেয়েরাই টপলেস থাকে in public. সে কথা আপনার সেটা একদিন করা যায় সেটাই হতে পারে সেটা একদম প্ল্যান করে আমরা মানে প্ল্যান করে ভেবে নেই নিজে দেখে তৈরি করেন না অনেক ধন্যবাদ শেখর খুব ভালো লাগলো আমার সাথে ভালো লাগে না আচ্ছা একদিন আমার মনে হচ্ছে দেখে মাঝে মাঝে এবং ইচ্ছে করে না করিনা তা কেন শ্রমিকের মতো কৃতিক্ঞ্জ আছে এবং আমি ডাক করি না এবং আমি সেটা থেকে দেখি যে ঠিক আমার সঙ্গে মিলছি না কোনো সমালোচনা হলে আমি দেখি মিলছি কিনা মেলে না আমরা কিন্তু শ্রমিকের সঙ্গে মেলে না আমি মনে আছে মাথায় তোলা ভালো লাগে কিন্তু অ্যাক্টারকে কী করে যে এনফিউজ যায় এনকারেজ এটা অবজেক্টিভলি কেউ ভাবে না এই প্রসঙ্গে আমার একটা মনে পড়ে গেল এটা খুব অ্যাকাডেমিক্যালি ইন্টারেস্টিং আমি বুকারেসতে একটা নাটক অ্যাকাডেমির ক্লাস ও ক্লাস ক্রিটিক্স ক্লাসে গেলাম গিয়ে আমি অবাক হলাম যে জন মধ্যে জন মেয়ে একজন ছেলে তো তারপরে আমি কেন আমার কাছে তখন মনে হয়েছিল আমি সবিক্ষে থাকি তারা নাটক দেখতে হবে বাংলা থিয়েটার আমি দেখছি তাদের কি পরিবেশে নাটক করে তাদের ব্যাকগ্রাউন্ড তাদের সামর্থ্য তাদের কত প্রতিকূলতার মধ্যে দিয়ে সে করছে এইগুলো একটু ভেবে নিয়ে যদি অবজেক্টিভ ম্যাটার যে এরম যদি আমি জানি এই দল অনেক ভালো করতে পারতেন কিন্তু প্রশংসার মধ্যে আমি দেখেছি যে আমি হয়তো যতটা ডিজার্ভ করি তার থেকে বেশি করেছে হম হয়তো আমার একটা লাইন এখনো মনে আছে পনতুল্লাহা রিভিউ করতে গিয়ে শ্রমিক সন্ত্রাম তাপস কথা এটা আমি বলছি যে ব্যবহার করে আমি জানি না ভালো ছিল কিনা কিন্তু ওটা কতখানি ঠিক আছে শেখে আজকে এখানে শেষ করা যাক একদিন কিন্তু বেছে রাখবেন কয়েকটা নাটক থেকে কতগুলো যদি অন্য কাউকে সঙ্গে নেবার দরকার হয়ে যেতে পারেন